দ্বিতীয় খণ্ড সপ্তম পরিচ্ছে শ্রীযুক্ত কেশব সেনের সহিত নৌকা বিহার সর্বভূতের ভাটা পড়িয়াছে আগ্নেয় কলিকাতা অভিমুখে দ্রুতগতিতে চলিতেছে তাই পোল পার হইয়া কোম্পানির বাগানের দিকে আরও খানিকটা বেড়াইয়া আসিতে কাপতেনকে হুকুম হইয়াছে কত দূর পর্যন্ত জাহাজ গিয়াছিল অনেকেরই জ্ঞান নাই তাহারা মগ্ন হইয়া শ্রীরামকৃষ্ণের কথা শুনিতেছেন কোন দিক দিয়া সময় যাইতেছে হুঁশ নাই এইবার মুড়ি নারিকেল খাওয়া হইতেছে সকলেই কিছু কিছু কোঁচড়ে লইলেন ও খাইতেছেন আনন্দের হাট কেশব মুড়ির আয়োজন করে এনেছেন এই অবসারে ঠাকুর দেখিলেন বিজয় ও কেশব দুইজনেই সংকুচিত ভাবে বসিয়া আছেন তখন ঠাকুর যেন দুইজন অবোধ ছেলেকে ভাব করিয়ে দিবেন সর্বভূত হিতেরত শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি ওগো এই বিজয় এসেছেন তোমাদের ঝগড়া বিবাদ যেমন শিব ও রামের যুদ্ধ রামের গুরু শিব যুদ্ধও হলো দুজনে ভাবও হলো কিন্তু শিবের ভূতপ্রেতগুলো আর রামের বানরগুলো ওদের ঝগড়া কিচিমিচি আর মেটে না আপনার লোক তা এরূপ হয়ে থাকে লবকুশ যে রামের সঙ্গে যুদ্ধ করেছিলেন আবার জানো মায়ে আলাদা মঙ্গলবার করে যেন মারমঙ্গল মেয়ের মঙ্গল দুটো আলাদা কিন্তু এর মঙ্গলে ওর মঙ্গল হয় ওর মঙ্গলে এর মঙ্গল হয় এমনি তোমাদের এর একটি সমাজ আছে আবার ওর একটি দরকার তবে এই সব চাই যদি বলও ভগবান নিজে লীলা করেছেন সেখানে জটিলে কুটিলের কী দরকার জটিলে কুটিলে না থাকলে লীলা পোষ্টাই হয় না জটিলে কুটিলে না থাকলে রগড় হয় না রামানুজ বিশিষ্টাদ্বৈত্যবাদী তাঁর গুরু ছিলেন অদ্বৈত্যবাদী শেষে দুজনে অমিল গুরু শিষ্য পরস্পর মত খণ্ডন করতে লাগল এরূপ হয়েই থাকে যাই হোক তবু আপনার লোক